إذا انفقت المرآة من تعام بيتها غير مفسدة، كان لها أجروها بما انفقت، وللزوجها أجروه بما اقتصبه، وللخازن مثل ذلك لا ينقص بعضهم من عجر بعد شيئا متفق عليه بسيبان لار سميتو دوشق شروطا، درس حديث اپنا دير نيوميتو درس اما دير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 নষ্ট করে না বিপর্যয় সৃষ্টি করে না বরং স্বামীর অর্থ টাকা পয়সা এর মঙ্গল এবং এটা যেন নষ্ট না হয়ে যায় সেটা ঠিক রেখে বাকি সম্ভবপর কিছু দান করে দেয়। তাহলে ওই স্ত্রী যা খরচ করলো সে তার পরিমাণ নেই সে পাবে আজুরোহ মাক্তা সাহ আর স্বামী যে উপার্জন করে নিয়ে এসেছে সেজন্য সেও নেই পাবে স্ত্রী স্বামী অর্থ থেকে দান করলো স্ত্রী পেল আর স্বামী দায়িত্ব বা খা দেব যাকে বলা হবে এখান থেকে তুমি দিয়ে দাও তাহলে সেও পাবে তাহলে যে উপার্জন করলো সে উপার্জন পাবে স্ত্রী এখান থেকে কিছু দান করলো সেও পাবে সে যদি তার কাজের गरीब उठिए क्यों का नेक कमा क्यों অন্যের নেকি কমে যাবে সবাই সমান সমান বরাবর নেকি পাবে কোন স্ত্রী যদি স্বামীর অর্থ থেকে দান করে শুধু স্বামী নেকি পাবে এ কথা নয় বরং স্ত্রীও পাবে এমনকি খাওয়া দেন বা খাওয়া এর দায়িত্ব সংরক্ষণ দায়িত্ব সেও পাবে আল্লাহ রবুল্লাহ আলমিন কত মহান একজনের উপার্জন জনদি কতজন নেকি পেয়ে গেল আরেকজনের টাকা দিয়ে অন্যজন কি উপকৃত হবে এটাই হলো মহান রব্বুল্লাহ আলমিনের সুন্দর এক নিয়ম কাছে আসলেন এসে বললেন হে আল্লাহ রাসুলা আমার তালিয়া আজকে আপনি দান খয়াতের জন্য নির্দেশ করেছেন আমার স্বামী আব্দুল মাসুদ তিনি বলছেন দেখো তুমি অন্যকে দান না করে আমি এবং আমার ছেলে মেয়েরা বেশি হকদার এই তোমার দান কারণ আমাদের অভাব আমাদের সমস্যা রয়েছে কাজেই আল্লাহ নবী আলিসালের কাছে জাইনাব এবার ফতোয়া জিজ্ঞেস করার জন্য চলে আসেন। আমি দান করতে চাইছি আপনি দান করতে বলছেন বলে এখন আমার স্বামী মাসুদ বলছেন আরে আমি আমার ছেলে মেয়ে মেয়েরা বেশি হকদার এই তোমার ব্যবহারের অলঙ্কার যে দান করছে এটার অন্যদের কাছে দান করার চাইতে আমাদেরকে দান করবে এটাই তো উত্তম হবে করবী ওয়াব সাল্লাম যাদের প্রতি তুমি দান করবে অর্থাৎ তোমার এই দান খাই পাওয়ার হকদার বেশি তোমার স্বামী এবং তোমার সন্তান দ্বারা আমাদের কাছে স্পষ্ট হয়ে গেল যে স্বামী স্ত্রীর প্রতি দান সৎকার করার অধিকার নেই কারণ না। স্ত্রী স্বামীর খরচা দিবে এটা কিন্তু অজীব না স্বামীর উপার্জন স্বামী স্ত্রীকে দেওয়া জরুরি কিন্তু স্ত্রীর উপার্জন স্বামীকে দিতে হবে এটা কিন্তু জরুরি নয় তাই स्त्री जदि दान सरका था जकत है फरज जकत अथवा नफल दान सरका एहार द्वारा बुझते बर एट उत्तम जख दान सरका आपन जन जन देख दानी है नीकी कीसर आत्मयतार नीता स्त्री তবে স্বামী বা ছেলে মেয়েকে তিনি বলেন আল্লাহ নবী মোহাম্মদ বলেছেন মানুষ সবসময় এক সঙ্গী বানিয়ে নেয় চেয়ে খাওয়া এটা নিজের অভ্যাস বানিয়ে নেয় হাতিয়া যারা মানুষের কাছে এভাবে চেয়ে বেড়ায় বৃত্তি করে বেড়ায় কেমতের দিন সে আসবে খেত তার প্রিয়জন ছাড়াও হাত পাতত ভিক্ষাকে নিজের জীবনের জন্য একটা উপার্জনের ব্যবস্থা করে নিয়েছিল এই জন্য অপ্রিয় ভিক্ষাকে নিজের জীবনের এক উপার্জনের ব্যবস্থা করে নেওয়া এটা কিন্তু বর্ণনা করেছেন রাজি আল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন যে মানুষের কাছে তার সম্পদ বাড়াবের জন্য ভিক্ষা করে বেড়াই হাত পেতে বেড়ায় পরিজন মিটাবের জন্য নয় বরং চেয়ে চেয়ে সে গাড়ি কিনবে বাড়ি বানাবে ব্যবসা করবে পয়সা সে ব্যাংকে রাখবে এইভাবে ভিক্ষা করে পয়সা বাড়াবের জন্য অর্থ বাড়াবের জন্য যে মানুষের কাছে হাত পাতবে সে যেন আগুনের আঙ্গরা আঙ্গারা যেন সেকি কি চাইলো তাহলে এই অপ্রিয় মানুষের কাছে হাত পেতে কোনো অর্থ সম্পদ নেওয়া সম্পদ বাড়াবের জন্য আল্লাহ নবী বলেন তাহলে এখন তোমার আগুনের আঙ্গড়া তুমি বেশি করবে না কম করবে সে ব্যক্তি তাই করু অর্থাৎ আল্লাহ নবী এখানে ধমকে দিলেন খবরদার এমন অর্থ জন্যে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 আমাদের বিরত থাকতে হবে এই হাজার মুসলিম পরে সম্মানের রক্ষা দূর করে হতাশা দেই তাকে অধিকার মিটিয়ে দেই নির আপনারা দেখছেন কত উচ্চ দেখুন ইসলামে নারীর মর্যাদা প্রতি সোমবার সন্ধ্যার পাঁচটায় বা পুনঃ সম্প্রচার রাত বারোটায় বাংলা দেশে বাংলায়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 চারদিকে চলছে এক জোয়ার প্রচন্ড আলী সাল্লামের সুন্না পিছিল সরু পথে জান্নাতি কাফেলা জান্নাতের সরল পথে আসন গেড়েছে শয়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 আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা এবার জুবাইর ইবনে আল-আওয়াম এর হাদিস পাঠ করব ওয়ান জুবাইর ইবনে আল-আওয়াম রাদিয়াল্লাহু আন আল নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম قال لا ان ياخذ احدكم حبله فياتي بحزمه الحطب তিনি আল্লাহর নবী থেকে বর্ণনা করে বলেন আল্লাহর নবী আলী সাল্লা বলেছেন একজন মানুষ তার কুড়াল নিয়ে আর দড়ি নিয়ে জঙ্গলে যাবে জঙ্গল থেকে কাঠ কেটে एक बोझा का दड़ी जंगल बोझा पीठा बिक्री करम कर घम पे फिले संसार चाले মহানবুল্লা আলামিন এর দ্বারা তার মিটাবেন এটাই হবে তার জন্য উত্তমাস ভিক্ষা করবে আ তাওহ কেউ দিবে অথবা দিবে না ভাবে মানুষের দাঁড়ে দাঁড়ে চেয়ে বেড়াবে অপদস্থ হবে লাঞ্ছিত হবে হাদিসে এসেছে যে একজন ব্যক্তি এসে আল্লাহনবীর কাছে কিছু চাইলেন আল্লাহনবী বললেন তোমার কিছু নেই লোকটি প্রয়োজনীয় জিনিসপত্র কিনে তোমার সংসার চালাবে আর বাকি টাকা দিয়ে একটি কুঠার কিনে হস্তে তার বাট লাগায় দিয়ে ওই সাহাবীর হাতে উঠিয়ে দিলেন আর বললেন যাও এটা দিয়ে তুমি কি করো কাঠ কাটে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 চেহারার মধ্যে ক্যামতের মাঠে কি হয়ে যাবে তার ক্ষত বিক্ষত হয়ে যাবে হাড্ডিগুলি চলে আসবে গোস্তগুলি সব ছিঁড়ে ফেলবে তাহলে মানুষ যদি মানুষের কাছে হাত পাতে তাহলে এর জন্য ক্যামতের মাঠে আলামিন তার শাস্তি দিবেন মুখের গোস্তগুলি সে কি করবে নুচে নুচে ছিঁড়ে নিচে ফেলবে অথবা শাস্তির কারণে তার গোস্তগুলি সরে যাবে হাড্ডিগুলি বের হয়ে যাবে ক্যামতের মাঠে সবাই জানবে এই লোকটা অপরিয় মানুষের দারে দারে হাত পেতে পেতে তার সম্পদ বাড়িয়েছিল ভিক্ষা করেছিল ভিক্ষাকে নিজের জীবনের উপার্জনে একটা ব্যবস্থা করেছিলেন আর তিনি যদি তাকে দান করেন তার প্রয়োজন মিতাবের জন্য যথাসম্ভব তাকে দেয় তাহলে জাহেজ রয়েছে কারণ তিনি যেহেতু সবার রাষ্ট্রের সবার দায়িত্ব মাল বাইতুল মাল তার কাছে রয়েছে সরকারি কোষ সরকারি সেই ভান্ডার অর্থের ভান্ডার রয়েছে সেখান থেকে অথবা এমন একটা কাজ যেটা অবশ্য করা দরকার জরুরি কাজ এমন তো হতে পারে যে দুই দলে মারামারি হয়েছে খুন খারাপই হয়েছে দিয়া দেওয়ার জন্য অথবা দুই দলে ঝগড়া ফাসাদ হয়েছে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 কে করবে কে নিবে কোনটা নেওয়া যাবে না কোনটা চাওয়া যাবে এটা আমরা বেশ কিছু মাসরা আমরা জানতে পেরেছি এবার জাকাত পর্বের তৃতীয় অধ্যায় দান কাসমিস আপনি কাকে দিবেন জাকাত কাকে দিবেন মহামরবুল্লা আলমিন আটটা খাত করে দিয়েছেন আলমিন खतर कथा फकर मिसकिन जरा जाले आदाय कर मुसलिमुसिम तक मनोरंजन कर मजबूत थारे अथवा इसलमारिमर द्वारा इसलाम मुसलमान क्षतिग्रस्त होते दी क्षति करा जुलूम करबा क्षेत्र দেওয়া যায় রয়েছে এইভাবে যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে গেছে যে ব্যক্তি রাস্তায় তার পয়সা শেষ হয়ে গেছে আল্লাহ তাহলে সেই ক্ষেত্রে প্রয়োজনীয় যা কিছু দরকার যাক থেকে একটি ভাগ খরচ হবে এইভাবে কোন ব্যক্তি যদি দুইজনের মধ্যে নিজের অভাব অনটনের জন্য ঋণগ্রস্ত হয়ে গেছে অথবা একটা কি করে সমস্যা সেই খরচ করার বিধিবিধান মহানব্বুল্লাহ আলমিন আমাদের জন্য ফরজ করে দিয়েছে। এছাড়াও অন্যান্য আরো সাধারণ দান কিভাবে আমরা খরচ করব সে ব্যাপারে আমাদের এখানে বর্ণনা আসবে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 কি করবে জমা করবে সরকারি পক্ষ থেকে তাকে নিয়োগ দেওয়া হবে মানুষের বাড়িতে গিয়ে গিয়ে জাকাত হিসাব করে সে ওখান থেকে আদায় করে সে সরকারি ফান্ডে জমা দেবে তার জন্য হয় সেই থেকে তার যে বেতন সেটা এখান থেকে বা তার প্রিয়জন এখান থেকে দিবেন সরকার সেটা জায়গ রয়েছে আওয়ার জন্য অথবা একজন মানুষ জাকাতের মাল একজন গরিব মুশ্রীর কাছ কিনে নিয়েছে সেটাও জায়গা রয়েছে অথবা এমন ব্যক্তি যে ঋণগ্রস্ত হয়ে গেছে বড় লোক মানুষ কিন্তু ঋণগ্রস্ত হয়ে গেছে দুইজনের মধ্যে মীমাংসা করতে গিয়ে বা কোন সমস্যা মেটাতে গিয়ে এই ঋণগ্রস্ত ব্যক্তির ঋণ পরিশোধ করার জন্য এই জাকাত ফান্ড থেকে তাকে দেওয়া জাহাজ রয়েছে আল্লাহর রায় যে যুদ্ধকারী সৈনিক তাকেও দেওয়া জাহাজ রয়েছে এই জাকাত থেকে কোন ফকির মিসিনকে তার যে হক সেটা দেওয়া হয়েছে আর ওইখান থেকে আবার ওই গরিব কোন বড়লোককে ওখান থেকে কিছু হাদিয়া কিছু গিফট করছে তাহলে সেই বড়লোকের জন্য সেটা খাওয়া যাই হবে আল্লাহ নবী আলসালাম বাড়িতে আসলেন দেখলেন চুলার মধ্যে গোস্ত পাক হচ্ছে বললেন ওই গোস্ত থেকে আমাকে কিছু দাও খিদালি গেছে আমি খাবো বলেন হে আল্লাহ রাসুল ওর তো বাড়িরা আয়সাল যে দাসী তার জন্য এটা তো সদকা आलने बड़ लोक तथा तरह जकत तरज हो ग्रिप्रेक्षित जे आलोचना मध्यम जानते ইমা আহমাদা লোকের জন্য সেখান থেকে হাত পাতা বা সেখান থেকে তাকে দেওয়া জাহেজ নেই সেটার উপরে কোনো কাজ করলে কিনে নিলে অথবা ঋণগ্রস্ত হলে অথবা আল্লাহর রাহে যদি সে কাজ করে আল্লাহর দিনের পথে কাজ করে জাহাদের কাজ করে অথবা কোন মিসকিন যদি সেই সদকা থেকে কোনো খাওয়া হালাল ইবনু আদি ইবনুল খিয়ার বলেন দুইজন মানুষ তাকে বর্ণনা করেছেন সাল্লাম ওদের আপাদ মস্তক এইভাবে দৃষ্টি নিক্ষুপ করে দেখলেন আল্লাহ দেখলেন যে মাসা তারা জল দেয় তারা দুইজন বেশ হৃষ্ট পুষ্ট মানুষে তোমা আতাই তো কুমা যে তোমরা দুইজন চাও এবং যে গায়ে শক্তি আছে এবং উপার্জন করতে পারে তার জন্য কিন্তু জাকাত হারাম তাহলে তোমরা তো দুইজন বেশ হৃষ্ট পুষ্ট কাজ করে খেতে পারো তাহলে কাজ করে খেতে পরে অবস্থায় হাত পেতেছ এটা কিন্তু তার জন্য জাকাত ফান্ড থেকে কোনো কিছু অংশগ্রহণ করা যায় হাজি আহমদ বর্ণনা করেছেন এবং আবু দাউদ আর নাসে হাজি কে শক্তিশালী বলেছেন আমরা জাকাত যার জন্যে জায়জ তার কে দিব جائزنا جا جا چلار دان کربین وصل السلام علیکم و اللہ وبرکاتہ আলোকে ঠিক একই ভাবে জাকাতের অর্থনৈতিক আবাদতে প্রথম শ্রেণীর আবাদত হচ্ছে যার মাধ্যম মানবতার কল্যাণ নিশ্চিত করা যেতে পারে আটটায় বাংলাদেশে দুটো যুক্ত জ্ঞান মোহান আল্লাহ তালা সারিয়া প্রণয়ন করেছেন সকল বান্দার কল্যাণের জন্য একটা বিধান আছে বিচার ও শান্তি এবং সেরিয়া কিভাবে মানুষের কল্যাণ নিশ্চিত করেছেন সে বিষয়টা আলোচনা করবো চলুন আমাদের ও শিখি দেখুন শারিযা পুনঃ সম্প্রচার সকাল সাতটায় বাংলাদেশে